আয়শাহ রাজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন যদি আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম জানতেন যে নারীরা কি অবস্থা সৃষ্টি করেছে তাহলে বানী ইসরায়েলের নারীদের যেমন বারণ করা হয়েছিল তেমনি এদেরও মসজিদে আসা নিষেধ করে দিতেন রাবি ইয়াফিয়া ইবনু সাইদ রহমতুল্লা আলাহি বলেন আমি আমরা রাদি আল্লাহু তাল্লাহ্নকে জিজ্ঞেস করলাম তাদের কি নিষেধ করা হয়েছিল তিনি বললেন হাঁ